সালাম আলাইকুম আজকে আমাদের নর্মাল হোল যিনি এনাম চাচা এনআম চাচা একটু সিটাগান গিয়েছেন একটা বিশেষ জরুরি কাজে তো নতুন দেখছি এই জন্য এই নিয়মটা আমি একটু আবার বলে নিই সেটা হচ্ছে যে আমাদের এখানকার এটা ক্লাস এরকম ক্লাস না যে মানে ইন্টারাকশনের ব্যবস্থাটা নর্মাল ক্লাসের মতন না কারো যদি কোনো কিছু বলার থাকে বা প্রশ্ন থাকে সেটা কাগজ কলম দেওয়া হবে লিখিত আকারে দিবেন والشكر له ولا توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له فعظيما لسانه وأشهد أن محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه يقول الله عز من قائل فاعلم أنه لا إله إلا الله উপস্থিতি শুরুতেই অগ্রসের অসংখ্য শোকর বোঝা হচ্ছি কালিমাতুল শাহজা বলেছেন আলোচনা ত क्षेत्र विभ्रांति सम्पर्क आलोचना कन्सेप्ट आलोचना तशादे शर्तगर घोषणा देर पर मुसलमान এবং এই তৌহিদের ঘোষণার পরেই তিনি জান্নাতে চলে যাবেন ব্যাপারটি কি এভাবেই সরাসরি না এর জন্য কিছু শর্ত রয়েছে এই শর্ত সম্পর্ক আমরা একাধিক পয়েন্ট আলোচনা করেছি আর কিছু পয়েন্ট শর্তের বাকি রয়েছে উল্লেখ করেন এই কারকে আমরা প্রথমেই যে শর্ত আলোচনা করেছিলাম স্বীকৃতি দিয়েছে ঘোষণা দিয়েছে এই ধরনের যারা মুসলমান রয়েছে তাদের জন্য এই সত্যগুলো নিয়ে তার কবিতার মধ্যে নুনিয়ার মধ্যে বলেছেন আন্তরিকতা রয়েছে অনুরাগ রয়েছে এটা তুমি দাবি করছো কিন্তু এই দাবি করে এই ভালোবাসার দাবিটুকু পূরণ করেনি তুল تحب ولا محبته بلا عشيان يبقى لو শা দাবি হচ্ছে তুমি যাকে ভালোবাসো এটা দাবি করছো তার যিনি যেটা পছন্দ করেন একবারে অবাধ্যতার সাথে সেটা তোমাকে ভালোবাসতে হবে যিনি যেটা পছন্দ করেন অবাধ্যতার সাথে সেটাকে পছন্দ করতে হবে আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন সেটাকে কি করতে হবে ভালোবাসতে হবে তা اذا دعيت له المحبه যখন তুমি দাবি করছো যে আমি আল্লাহাকে আল্লাহ সাথে তুমি দ্বিমত পোষণ করো সেটার সাথে তোমার বৈপরীত্য রয়েছে তাহলে বুঝে যাচ্ছে সত্যিকার অর্থে তুমি আল্লাহর অপবাদ দিচ্ছ তাকে ভালোবাসত না ভালোবাসা নামে অপবাদ দিচ্ছ তারা বুঝা যাচ্ছে আল্লা হবিনেমার জন্য সেটা হচ্ছে আল্লাহ হাব্বুল আলমিন যে জিনিসগুলো ভালোবাসেন সেগুলো আপনাকে কি করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা আপনাকে পছন্দ করতে হবে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা আপনাকে কি করতে হবে এইসব কিছু ছেড়ে দিচ্ছেন আর আপনি দাবি করতেছেন যে আমি আল্লাহবাস তার প্রতি ভালোবাসা নেই সুতরাং আমি আল্লাহর ভালোবাসার যে দাবি করছি এটা আসলেই আল্লাহর অপবাদ দেওয়া ছাড়া আর কিছুই না এটা আল্লাহ রব আলীর উপর কি দিচ্ছি অপবাদ দিচ্ছি এজন্য একদিন ইমামা বৈসুফ রহমতুল্লাহের কাছে এক লোক আসলেন এসে তিনি বললেন ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে ব্যক্তি বলে যে আমি এই যে বর্তমানে যে কদু আছে না লাউ আমি লাউ খেতে পছন্দ করি না ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন ইমামসুক রহমতুল্লাহ চুপ ছিলেন চুপ থাকার পর তিনি বললেন এস্ত যদি সে ইচ্ছাকৃতভাবে সেটা বলে থাকে তাহলে তাকে তবা করার জন্য বলা হবে যেহেতু আল্লাহ রাসুল সালেন এই দাবি করতে হবে তৌহদের ঘোষণা দিলাম কিন্তু তাহলে তহিদ এর যে বক্তব্য যে দাবি রয়েছে এর সাথে আমার কোন আমি বলি আমার অন্তর মধ্যে ভালোবাসা রয়েছে আসলে আমি এর বিপরীত কাজ করছি তাহলে আমি সত্যিকার অর্থে ওই ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত যারা দাবি এটা যাকে ভালোবাসার দাবি করছো তার শত্রুদের সাথে তোমার সম্পর্ক ভালো শত্রুদের সাথে তার বন্ধুত্ব রয়েছে এটা পসিবল হওয়ার কোন সুযোগ নেই এই দুই জিনিস এক হতে পারে না তোমার অন্তরের মধ্যে তার ভালোবাসা থাকবে অথচ তার দু রয়েছে যেমন শূন্যতার দুশ্মন বেদায় যারা রয়েছে আল্লাহ দুশিক রয়েছে তাদের সাথে কোনোদিন সম্ভব হতে পারে না এটা কোনোদিন পসিবল হতে পারে না এদিকে সমন্বয় সাধিত হবে না কারণ একটি একটা বিপরীত এটি একটা বিপরীত যারা লাভ করতে পেরেছে যাদেরকে তিনি ভালোবাসেন তাদের শত্রুতা তুমি পোষণ করো তাদের সাথে তোমার দুঃশ্মী রয়েছে যারা কোরআন আমার আদিস অনুযায়ী নিজের জীবন গঠন করতে চায় নিজেকে পরিচালিত করে তাদের সাথে তোমার কি রয়েছে কি করা হচ্ছে আর তার বন্ধুদেরকে তুমি এভাবে ইচ্ছাকৃত ভাবে তাদের সাথে স্বেচ্ছায় শত্রুতা পোষণ করে যাচ্ছ আইনা المحببه يا اخر شيطاني هي شيطاني ভাই ভাল ভাষা কোনটা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও কি ভাল ভাষা কথা বলছো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সেটা আমাকে একটু বুঝিয়ে দাও সেটা আমাকে বুঝিয়ে দাও আসলে ليس العباده غير توحيد المحبه فيه معخذ القلب والاركان ليس العباده غير توحيد المحبه সংজ্ঞার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহ আলমিনের জন্য অন্তরে আল্লাহ আবুল আলমিনে ভালোবাসা নেই সে আল্লাহ হাব্বুল আলমিনে ইবাদত করে না সে নিজে মনে করতেছে ইবাদত করতেছে এই যারা ইবাদত নামাজ এদায় করে অথচ আল্লাহ তালা ভালোবাসা তাদের অন্তরের নেই আল্লাহ আব্দুল আহমিন্দাদের কোন সম্পর্ক নেই ভালোবাসার অংশই মূলত এই বাদুতের মূল এজন্য কাছে বেদুইন লোকদের প্রশ্নগুলো যখন আপনার হাদিসের মধ্যে দেখবেন সাহাবি ছিলেন কিন্তু যদিও মানে আল্লাহ রাসুল সাল্লামের সাথে প্রশ্ন করতে হলে একটা আদবের বিষয় ছিল এক বেদুইন আল্লাহ রাসুল সাহাবি এসে বলেন কেমত কবে হবে কেমন কবে হবে আল্লাহ কি প্রশ্নটা একটু উল্টা টাইপের অন্যভাবে তারিখ এটা তো বলে তারা তো সবাই জানেন এই তারিখ এর জ্ঞান তো আল্লাহবুল আলমের কাছে রয়েছে এর সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং তিনি সময় মতো সেটা প্রকাশ করবেন ব্যাপারটা এই জন্য আল্লাহ রাসুল সাল্লা ইসলাম আর একটা হ্যাকিম সুন্দর প্রশ্ন করলেন হেকের সাথে প্রশ্ন করলেন কারণ কেমত কবে হবে এই প্রশ্নের উত্তর কিন্তু আল্লাহ রসুন সাল্লা ইসলাম যদি আল্লাহ আবুলের কাছে আল্লাহ আছে কিনা কারণ আল্লাহ তারা নিজে করেছেন আল্লাহ গোপন করেছেন এবং তার হেক গোপন করেছেন এই তিনি এই প্রশ্নের উত্তর না দিয়ে তাকে জিজ্ঞেস করলেন যে কেমত তারই দরকার নেই ক্যামত সম্পর্কে তোমার প্রস্তুতি অনেক বেশি নামাজ রোজা আমি করতে পারিনি এজন আসলে অনেক বেশি নামাজ রোজা যে প্রস্তুতি নিয়েছি বা নামাজ রোজা অনেক করেছি এমনটা আমি করতে পারিনি তবে একটা কথা আছে সেটা হচ্ছে যদি এমনটি হয়ে থাকে তুমি আল্লাহ এবং তারা ভালোবাসো তাহলে যাকে তো তুমি তার সাথে থাকবে তখন খুশি হয়ে গেল যাকে ভালোবাসে তো তার সাথেই থাকবে আর তোমার ভয় নেই তোমার আর ভয় নেই তিনি বলতেছেন অন্তরের মধ্যে আপনার গানেরও ভালোবাসা আছে সিনেমা দেখলে কিছুটা খারাপ লাগে না তারপরে আরো স্ত্রী পরিজন পরিবার মাল সম্পদ সবকিছুর ভালোবাসা তো আছেই सबकि कष्ट कतार खुदा आशे के खुदा मुहिबारे हजारो रकम হাজার রকমের হাজার পদ্ধতি মানুষ পাওয়া যায় কিন্তু দেখা যাবে আল্লাহ এবং সাথে তার কোনো সম্পর্কই নেই বরং এগুলো অপবাদ দিচ্ছে এগুলো কি করছে কেবলমাত্র মুখে দাবি করতেছে মাত্র মুখে দাবি করতেছে আপনার অঙ্গ সব কিছু অনুগত হবে কার জন্য আল্লাহর জন্য আপনার চোখ অনুগত হবে কার জন্য আল্লাহর জন্য আপনার মুখ অনুগত হবে কার জন্য আল্লাহর জন্য আপনার হাত মা সবকিছু অনুগত হবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য তাহলেই তো আপনি আল্লাহ রব্বুল আলামিনের সত্যিকার আবেদ সত্যিকার বান্দা হইতে হবে সত্যিকার ইবাদত করতে সক্ষম হবেন এরপরে محبت সম্পর্কে আলোচনা আমরা ইতিপূর্বে করেছি শুধু এই কথাটুকু শেখা হল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে এজন্য আলোচনা করলাম যে محبتের মূল দাবি ভালোবাসার কথা আলোচনা হচ্ছে কিন্তু এর দাবিগুলো পূরণ হচ্ছে না আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হলেই আমরা আল্লাহ রাসুম সাল্লা ভালোবাসা আল্লাহর ভালোবাসা এইসব কিছুকেই মূলত মনে করছি যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য অপশনাল বা অতিরিক্ত অতিরিক্ত দুনিয়ার সবকিছু ঠিক রেখে তারপরে যদি এর জন্য কি কিছু দেওয়া যায় কিন্তু সাহাবিদের অবস্থান এটা ছিল না এটা ছিল না তারা যে অবস্থান নিয়েছিলেন আল্লাহ রাসুল সামালবাসা করতে হবে স্থান দিতে হবে সেটা আমার গোটা জীবন যদি নষ্ট হয়ে যায় জীবন যদি বিপন্ন হয় তাহলে সেখানে কি হবে জীবন বিপন্ন হবে এ ছিল সাহাবিদ আমাদের মধ্যে অন্তর্ভুক্ত তৃতীয় নম্বর সেটা হচ্ছে সত্যি সম্পর্কে আলোচনা হয়েছে তারপরে সম্পর্কে আমি আলোচনা করেছি বোর্ডের মধ্যে কতগুলো জিনিস দেখিয়ে এরপরে আরেকটি আলোচনা হয়েছে সেটা হচ্ছে আলোচনা হয়েছে এর জ্ঞান এই বিষয় সম্পর্কে জানা এ বিষয় সম্পর্কে জানতে হবে কালেমা সম্পর্কে এটা কি কালেমা এর অর্থ কি এর দাবি কি এর মানে প্রভাব কি কি বক্তব্য আমি দিচ্ছি এটা আমাকে জানতে হবে কেবলমাত্র এই কালেমার যে দাবিগুলো রয়েছে যে বক্তব্য রয়েছে যে কনসেপ্ট রয়েছে এই কনসেপ্টকে बक्तव्य सम्पूर्ण रूप ग्रहण करते ही चलो मे सम्पूर्ण रूप ग्रहण कर सामान्यतम जिस बर्जन करते त्यागन त्याग एके दावीगुलू इस अर्थरे बारे क्या ग्रहण कर घोषणा दीचन ठीक समस्या ग्रहण और सम्पर्क धारणा नस्या सृष्टि समस्या ग्रहण और कोटा की वर्जन माना मुखे तो कलेमार गोसा दिए अंतर मे अनेक जिसमें ग्रहण कर भाग जिस ग्रहण कर आल्ला তখন আমি কি আমার এই বক্তব্যকে প্রাধান্য দেব না আমার পিস যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দিব না কোন মুরব্বী সাহেব যেটা বলছেন সেটাকে প্রাধান্য দিব না কোন কোনটা বলছেন সেটাকে প্রাধান্য দিব মামাম তার বক্তব্যকে প্রাধান্য দিব নাকি আল্লাহ তালা এবং তার আসলে বক্তব্যকে প্রাধান্য দিব গ্রহণ করার ক্ষেত্রে এটা আপনাকে ঠিক করতে হবে আগে শুরু হতে হবে আসলে আপনি গ্রহণ করছেন কিনা সত্যিকার ভাবে আপনি গ্রহণ করতেছেন কিনা করেন তিনি বলেন আমরা এক লোক এ সাহার সম্পর্কে কি বলো এ সাহার হচ্ছে হজের সময় যে হাদি দেওয়া হয় থাকে যেটাকে হজের কুরবানি বলা হয় এটার নাম হচ্ছে মূলত পরিবাসায় বলা হয় তাকে হজ এবং হজে কারন যেটা জবে করা থাকেন হজের কারণে এটাকে হাজি বলা হয় থাকে তো এই হাদি যখন মানে হাজি সাহেব নিয়ে আসেন মদিনা থেকে আল্লাহ রাসুল সাল ইসলাম ই করেছেন হাদি নিয়ে গিয়েছেন ঠিক অনুরোধ করে হাদি যখন মানে হাজি সাহেব নিয়ে আসবেন তখন আল্লাহ রাসুল সাল্লা সুননাথ করছে সুননাথ হচ্ছে যে উঠ অথবা গরু উঠের যে উপরে যে একটা বড় ধরনের ইয়ে রয়েছে এটা কি বলা হয় তাকে মানে যাই হোক মানে ওটাকে কি করতেন শরীর করে দিতেন এই পথে অতিক্রমকারী অন্য লোকরাও বুঝতে পারে যে এটা আল্লাহ হাব্বুল আলমিনের জন্য কি হয় সে উৎসর্গিত হবে জ করা হবে কার জন্য আল্লাহ হাবুল আলমের জন্য এটা নবী সাল্লাহ সিন্ধুত তিনি করেছেন এটাকে বলা হয় কি আল্লাহর জন্য কি করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে এই জন্য এটাকে সাহায্য রহমতুল্লাহ বর্ণনা করেন তাকে জিজ্ঞেস করা হয়েছে সাহার সম্পর্কে আপনি কি বলেন তখন তিনি বললেন যে আর সাহুল্লাহাল আমি আর কি বলবো রাসুল উল্লাহামে সার করেছেন কি জানি এখন ওই লোক বললো যেমন আবু হানিফ রহমতুল্লাহ বলেছেন এ হচ্ছে বিকৃতি হারাম হয়ে গেলেন বলি এই লোককে বাঁধ বেদে তবা করা এই ঘরের মধ্যে রেখে দাও বক্তব্য নিয়ে আসা হয় হ্যাঁ মাঝাবের মধ্যে রয়েছে আর কি মাঝাবের মধ্যে রয়েছে আল্লাহ রাসুলের চেষ্টা আর কে রয়েছে ফল করেন তিনি বলেন বসর এক মসজিদের মধ্যে নকল করেছেন তিনি অবশ্যই ঘটনা তিনি সরাসরি বর্ণনা করেন বসরাব এক মসজিদের মধ্যে কৃষি সংখ্যক লোক ছিলেন এবং হচ্ছে গাভি অথবা জন্তু বিক্রি করার আগে দুই তিন দিন দুধ যদি দহন না করা হয় তাহলে এটা কি হয়ে যাবে মাঠটা मन हो जनर मान बहु लोकुल्यक्तिधर ग्री আর যদি ইচ্ছা করে সেটাকে কি করতে পারবে আবার ফেরত দিতে পারবে দোষ প্রকাশিত হওয়ার পরে ফেরত দিতে পারবে সাথে কি করবে যেহেতু খেজুর কি করবে সাথে গাভিল ফেরত দিবে আবার এক সা পরিমান কি দুধ ফেরত ফেরত দিবে খেজুর ফেরত দিবে কিন্তু যুক্তিতে ব্যাপারটি অন্যরকম মনে হচ্ছে যুক্তি যেটা মনে হচ্ছে আপনারা যদি বাহ্যিক যুক্তিতে দেখেন हिसाब फिले खेजुर फिर दीबीम खेजुर फेरतर मूल्य कल आलोचना হাদিসা বর্ণনা করেছেন আল্লাহ রাসুলের কাছ থেকে সবচেয়ে বর্ণনা করেছেন হাদিসের মধ্যে আলোচনা হওয়ার পরে মসজিদের মধ্যে একজন লোক বলল যে আবু হর ছিলেন না আবু হরে ছিলেন না ফাঁকি ছিলেন না মানে জ্ঞানী ছিলেন না এ কারণে হাদিসা বর্ণনা করেছে হাদিসের মধ্যে ভুল রয়েছে যেহেতু আবু না কি ছিল না ফকি ছিল না উপর থেকে একটা সাপ নামলো লক্ষণ করল ধরতে গল্প বলছি ব্যাপারটা কিন্তু চারজন তাই উল্লেখ করেছেন তিনি মানে উল্লেখ করলে এটা সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো যোগ্যতা রয়েছে এত মানে মজবুত দেখতে আহ ছিলেন যেভাবে সম্পর্কে জানেন আপনারা আল্লাহ রাসুল সালামের সাথে সবসময় ছিলেন ওরা খুব কাশের ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন আউ বকরি আল্লাহু যেহেতু সব সময় ফাকে হ্যাঁ শব্দ তো অর্থ খুব সহজ সবাই জানে আব্বা শব্দ অর্থ আর সবাই জানে একেবারে কোনো কঠিন কিছুই না আব্বা শব্দ অর্থ কি আবুকরা জিজ্ঞেস করলেন যেহেতু আল্লাহ রাসুল সালামের কাছ থেকে শুনেননি তিনি বললেন কোন আকাশ আমাকে ছায়া দেবে কোন জমিন আমাকে স্থান দিবে যদি আমি আল্লাহ যে বক্তব্য যিনি শুনেছেন তার কাছে কি করলেন সফর করে দিলেন যে মুখের কাছ থেকে জেনে নাও আজকে সবকিছু জানি মানে সমস্ত মাছ আর জিজ্ঞেস করলে মানে বলে দিচ্ছেন জানেন কিনা পরে যিনি অন্য কোন বক্তব্য আসেন বুঝতে হবে যে তিনি আসার অন্তরের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহমের ভালোবাসা অনুযায়ী কি করতে পারেন না জিনিসটা গ্রহণ করতে পারেন কারণ তাকে বলা হয়েছে হাদিসের মধ্যে আল্লা তুমি বলতেছোক বলেছ বলেছ কিভাবে বলতেছো আল্লাহ রাসুলের বক্তব্যের সাথে যদি আমরা অন্য বক্তব্য নিয়ে আসি তাহলে বুঝতে যে আল্লাহ রাসুলের বক্তব্যটা আমি যথাযথ ভাবে কি করতে নাই। মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা সত্যিকার ইমানদারী হতে পারবে না সত্যিকার কি হতে পারবে না ইমানদারী হতে পারবে না চাষা হত্যা করা হয়েছে যে তাকে বিকৃত করে দেওয়া হচ্ছে খণ্ড বিখণ্ড করে দেওয়া তার চেহারা থেকে বুঝার অবকাশ ছিল না যে তিনি হচ্ছেন হামজা আবিন আব্দুল মত তার শাহাদতের কথা প্রসার হয়ে গেল তার শাহাদসুলের দৃষ্টিতে পড়লো তিনি দেখতে পারলেন দিকে চলে আসতেছেন দেখা যাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ চিন্তা করলেন সাফিয়া সম্পর্কে আমার কাছে কান্নাকাটি করে আর তাকে দেখবে তাহলে তো সে মানে কান্নাকাটি অন্যরকম অবস্থা তা মধ্যে মধ্যে তৈরি হতে পারে যেহেতু মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দুর্বল চিত্তের হয়ে থাকে তখন আল্লাহ রাসুল সাল্লাহ একটা হাবিকে বললেন তুমি সাফিয়ার কাছে যাও সামনে গেলেন আজম আলিয়া আজম সাল তোমাকে থেমে যেতে বলছে সফিয়া সেখানে বসে গেলেন সেখানে বসে গেলেন যেহেতু তিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ রসুল এটা হচ্ছে তার বক্তব্য হেদায়ত আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তিনি আর কে আছে সেই নতুন হেদায়ত দিবে এই জন্য এটাকে কাবুল এমন পর্যায়ে আসতে হবে আপনার আপনি এমনভাবে মেনে নিবেন গ্রহণ করবেন যে এতে আপনার অন্তরের মধ্যে সামান্য আর সংশয় তৈরি হবে না একটা কথা বিশ্বাস হয় আরেক কি আপনার তো বিশ্বাস হবে না কারণ আপনি তো আসল কি করতে পারেন নাই মেনে নিতে পারেন নাই আপনি আসল বক্তব্যই মেনে নিতে নাই কি আমরা মেনে নিয়েছি তাকে বড় ধরনের ইয়ে দিয়ে দেখান দিয়ে কি করেন তার পক্ষে আগাত করেন এতে তিনি আহত হওয়ার পর তার রক্তক্ষরণ হচ্ছিল প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল সিরা কিতাবগুলোর মধ্যে উল্লেখ হয়েছে যে তিনি খুশি ছিলেন কিন্তু তার রক্তগুলো ফুলে যাচ্ছিল তারপরে তার রক্তক্ষরণ হচ্ছিল এমন সময় আল্লাহ রসুল সাল্লামের এমন সময় একজন যুবক যা কিছু তাকে খেতে দেওয়া হচ্ছে তিনি সেগুলো খেতে পারছেন না খেতে পারতেছেন এই যুবক প্রবেশ করলো সালাম দিল সালাম দিয়ে বের হয়ে চলে গেল عمر ابو الخطاب حدث لهم يجبوكي رد علي يا هذا الشاب يجبوكتاك عمرك سفيرو داكني عشاء اباك داكني عشاء ولو داك عنا فور عمر ابو الخطاب رضي الله تعالى نجبوكي لكم بلذي جباك الرسول صلى الله عليه وسلم في بوضع شمي سي دوائل للعقاق ما اسفل الكعبين في النار اي دو تاكتون ليسوا جي كعبوت بورت بشيثا بور جحنم جابي جحنم هو بي যেহেতু তার খেতে পারতেছেন না রক্ত প্রবাহিত হচ্ছে কিছুক্ষণের মধ্যে জীবন চলে যাবে কিন্তু সেই মুহূর্তেও আল্লাহ রাসুল সাল্লা ইসলামের এই অবস্থা দেখে সেই মুহূর্তে এতটুকু কি করেন নাই গ্রহণ করেন নাই যে এই যুবক এভাবে চলে যাবে হেদায় থেকে হয়ে যাবে এটা আল্লাহুল নারী সমাজকে তোমার ঘরের মধ্যে কি করবে থাকবে তোমাদের সমাজ আসতো ঠিক সেভাবে আল্লাহ আল্লাহ সেই যুগের লোকদের জন্য বলছে এই যুগের লোকদের জন্য এগুলো বলে নাই তারা সবাই কি হলো সমান অধিকারের নাম দিয়ে ওই নাম দিয়ে নাম দিয়ে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন স্লোগানে বেড়ে চলে আসলে কি মেনে নিয়েছে না আসলে মেনে নিয়েছে কিনা না আল্লাহ রবুল আল্লাহ আল্লাহ রবির সুরাহা এজন্যই হচ্ছে না যেহেতু আসলে কাবুল কিভাবে আমি গ্রহণ করব কি গ্রহণ করব আমরা অন্ত তাকলিজের কথা বলি তাকলিজ আর কাবুলের জিনিস না এখানে তাকলিজ এবং কাবুলের জিনিস আপনাদেরকে জানতে হবে হচ্ছে কোন একটা জিনিস কোন দলিল ছাড়া যা বলছে তাকলিফ কিন্তু কাবুল হচ্ছে আপনি আল্লাহ এবং তার করলেন আমরা যারা কাবুল গ্রহণ করতেছি এটা মূলত কোরআন এবং হাদিফের বক্তব্যকে আমরা গ্রহণ করতেছি কোরআন এবং হাদিসের বক্তব্যকে আমরা কি করতেছি গ্রহণ করতেছি কেন যেহেতু আল্লাহ এবং তার এই কথা করতে বলেছেন আর এটা আমরা বিশ্বাস করে থাকি এটা আমরা কি করে থাকি বিশ্বাস করে থাকি এরপরে দ্বিতীয় নম্বর নম্বর কথাগুলো আমরা পর্যন্ত আসেন একটা উদাহরণ দেয়া হয়েছে যে বইটা আমরা সংকলন করেছি উদাহরণ একটা একটা উদাহরণ দিয়েছিলাম সেটা হচ্ছে একদল লোক কবরের পূজা করে একদল লোক পীরের পূজা করে একদল লোক কবরের পূজা করে পীরের পূজা করে তখন যদি তাদেরকে বলা হয় তাকে তোমরা কবর পূজা কবর পূজা ত্যাগ করো এই পূজা করতেছ এটা ত্যাগ করো তারা বলে যে না এটা আমরা ত্যাগ করতে পারবো না কিন্তু তারা বলে যে আমরা লাল্লা আমরা মেয়েটা মেনে নেই কিন্তু এই দুইটা লাল্লাহ মেনে নেই তাহলে তাকে মানে যৌতামূলক ভাবে কি করতে হবে কবরের পূজা ত্যাগ করতে হবে কিন্তু সেটা করে না তাহলে সে কি আসলে লাল্লাহ এ কথা গ্রহণ করেছে কিনা ঘোষণা দেওয়ার পরেও সকল প্রকার শির্কীর সাথে আপোষ করতে পারে সকল প্রকার আল্লাহ তাল আল্লাহ এবং তারা শুধু সাথে আপোষ করতে পারে এর কারণ হচ্ছে একটাই সেটা হলো এই কালেমাকে যথাযথভাবে কি করেনি গ্রহণ করেনি এরপরে চতুর্থ নম্বর এবং এই খালেমা যা বুঝায় তা আপনি যেমনি ভাবে গ্রহণ করবেন তেমনি ভাবে সেটা আপনি পালন করতে হবে আর গ্রহণ করলাম বলছি আলহামদুলিল্লাহ গ্রহণ করছি নামাজ ফরজ কিনা হ্যাঁ ফরজ কেমন যখন মানে রশিদ বেঁধে নিয়ে যাওয়া হয় তখন আপনি এর পরে আপনার চতুর্থ নম্বর সেটা হলো আপনি আল্লাহাবুল আলমিন এর কাছে আপনার মানে ইমান যে রশ্মী রয়েছে বলে তোমাদেরকে মাথা রসুল যা দিয়েছেন ফুজু হু সেটাকে তোমরা আঁকড়ে ধরো আর যা থেকে তিনি তোমাদেরকে বারণ করেছেন নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো সুতরাং বাধ্যতামূলক করে নিতে হবে এগুলি আপনি পালন করবেন আল্লাহ এবং তারা শুনেন নির্দেশগুলো আপনি কি করবেন পালন করবেন যেটা আপনার জন্য ওয়াজিব সেটা আপনি ওয়াজিব মনে করতে হবে যেটা আপনার জন্য হারাম সেটা আপনি কি করতে হবে হারাম মনে করতে হবে আপনি সেই বুঝে থাকলে না তাহলে আপনি আল্লাহ রাসুলের পর্যায়ে বসে গেছেন ঠিক না তা অনেক উপরে বসে গেছেন কিন্তু রাসুল তার কাছে আসতো ঠিক না আর যেটা বুঝে আসেন সে বুঝে আসলে কিন্তু আপনাকে কি করতে হবে বাধ্যতামূলক ভাবে মেনে নিতে হবে বাধ্যতামূলক ভাবে মেনে নিতে হবে আর আবার আরেকদম নতুন আবিষ্কার হয়েছে আল্লাহ এবং তারা পক্ষ থেকে তিনি ব্যাখ্যা দিচ্ছেন তার স্বাধীন ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন স্বাধীন ব্যাখ্যা যা আপনি দিচ্ছেন কিশের ভিত্তিতে দিচ্ছেন এমন বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন যে বিষয় সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম স্পষ্ট করেন করেননি এবং ইচ্ছে করে স্পষ্ট করেন নাই কারণ হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ বলছেন আল্লাহ তালা যা কিছু তোমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন এগুলো আল্লাহরাবেন্ঞানী জানিয়েছেন আর যে সমস্ত কথা আল্লাহ এগুলো জেনে ইচ্ছা করে কি জানান নাই এগুলো জানান নাই মানে আল্লাহ তালা ভুল্লাহ ভুল বসা তো এগুলো হয়ে গেছে না আল্লাহরাবুল ইচ্ছা করে জানান নাই তুমি আমার এটাকে মানে কোন বুজুর্গ আসত অথবা করে নির্দেশকে নিজের জন্য মেনে নেয়া যেটা আমি কি করতে হবে পালন করতে হবে বাধ্যতামূলক এটা আমার জন্য যতক্ষণ পর্যন্ত সেটাকে আপনি বাধ্যতামূলক করে আনবেন এই ফয়সাটা সম্পূর্ণভাবে আল্লাহ এবং নাসুরা ফাইসলা ফেসলা হিসেবে নিজের জন্য ফাইসলা হিসেবে গ্রহণ না করবেন তো তখন পর্যন্ত আল্লাহ রাসুল সালের সময় সেটা হলো এই একজন লোক সে মূলত মানে মুসলমান হলেও মুনাফিফ ছিল আল্লাহ রাসুল সালি ইসলামের কাছে এসে একটা বিচার নিয়ে আসলেন ইহুদি আসলে অন্যায়কারী ছিল যে ব্যক্তি মুসলমান মুনাফেক এই দিলেন ইহুদের পক্ষে ফয়সলা করে দেওয়ার পরে এই ব্যক্তি কিন্তু ব্যাপারটা ভালো করে দেখলেন না মনে করলেন যে এটাকে আবার মানে অন্য কারো কাছে গিয়ে আবার ফসলা করা যায় কিনা অমরুল খতাবের কাছে আসলেন এসে বললেন আল্লাহ রসুল সাল্লাহাম এইভাবে ফয়সলা করেছে আমি একজন মুসলমান অথচ আমার পক্ষে ফয়সালা হল না ফাইসালা মেনে নিতে পারে না সে সত্যিকার অর্থে তার কিছুই না সে সত্যিকার ইমানদার কিনা ইমানদার নয় এই রায়টি একাধিক তফশিলে কিবতা রয়েছে তাও বলে দিলাম আপনার দিক থেকে দুর্বলতা রয়েছে কিন্তু যদি সত্য হয়ে থাকে আমরা কোনটাকে স্পষ্ট করে দেই হ্যাঁ যদি দিক থেকে সত্য হয় তাকে তাহলে এখান থেকে অনেক কিছু রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে তোমার একটি বিষয় হচ্ছে সেটা এই জাল্লাহ এবং তার আসলে বক্তব্যকে বিধায় করতে হবে মেনে নিতে হবে এর জন্য আপনি সর্ত আরোপ করে মেনে নেয়ারোপ করবেন আল্লাহর কি সর্তারোপ করবেন কি সর্তারোপ করবেন সর্তারোপ করার কোন কি নেই সুযোগ নেই আপনার প্রতি পার আপনি যে ফসলা করেছেন সেই ফয়সলার ক্ষেত্রে তারা নিজের অন্তরের মধ্যে কোনো ধরনের কুণ্ঠা করবে না দেখছেন অন্তরের কথা বলে মানে আপনি যে মেনে নিবেন মানে শুধু মেনে নেওয়া যথেষ্ট নয় অনেকে আছে মেনে নিলাম কিন্তু আপনার অন্তরেও মেনে নিতে হবে অন্তরে আপনার একটা থাকবে আর মুখে আপনি বললেন না আরে নামাজটা সকালবেলা ফলে ঠান্ডার সময় কষ্টকর কিন্তু নামাজ এতাই করতেছেন মেনে নেন আপনার অন্তরে কোন ঠে করছেন সংশয় রয়ে গিয়েছে পার্টি পার্টি নিয়ে আপনার অন্তর মধ্যে সংশয় কাজ করছে এই সংশয় আপনার অন্তরের মধ্যে কাজ চলবে না বরং এরপরে আল্লাহ তারা বলছেন পরিপূর্ণ ভাবে মেনে না নিতে নিতে হবে। তখন পর্যন্ত আমরা সত্যিকার ইমানদার আসলে কি হতে পারবো কিনা সত্যিকার ইমানদার হতে পারবো না সত্যিকার ইমানদার হতে পারবো না এজন্য এর অন্যতম সত্ত হচ্ছে যেটা সেটা হলো আপনাকে একেবারে নিজের জন্য বাধ্যতামূলক করে নিতে হবে আর মুখে মুখে আমি বলে ফেলছি যখন জান্নাত আর কেটে খায় জান্নাত আর কেটে খাবে ঠিক না আসলে কি ব্যাপারটা এমন কি জান্নাত কি এর জন্য অবদারিত করছে কিনা না কোনদিন জান্নাত এর জন্য কি নবেনা অবদারিত হবে না কারণ আপনার এর দাবি পূরণ করতে হবে এর এটাকে আপনি সম্পূর্ণরূপে মেনে নিতে হবে নিজের জন্য এর আমলকে এবং ঘোষণাকে মেনে নিলে না নিজের জন্য ঘোষণাকে নিজের জন্য মেনে নিলেন না এজন্য এই কালেমার শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে একটি হলো হল সম্পূর্ণরূপে এর কি মেনে নিতে হবে মানুষের একটি জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে কোনো বিষয় আপনার যেতে পারে শাকুল ইসলাম গুরুত্বপূর্ণ কতগুলোর কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে মানে এই মেনে নেওয়া আপনি করতে পারবেন না কিছু অংশ মেনে নিলেন কিছু অংশ মানলেন না এটা পরিপূর্ণ অংশ আর কি বলতেছ এটা বুঝছিস না তুমি আল্লাহ মানে ছোট লুকি করেছেন আল্লাহর সাথে ঝগড়া করে ফাইজা হুয়া হাসিমুবিন আল্লাহ সাথে ঝগড়া করে আল্লাহ আল্লাহকে নিয়ে বক্তব্য দেয় চিন্তা করেছে কোথায় গিয়ে থেমেছে এই এটা কি খন্ডিত করার বিষয় না এটাই আপনি এক অংশ মানলাম একংলাম না আরো কিছু সংখ্যক লোক যখন হতে আসলেন সেই বছরই আবুকের কাছে আসলেন এসে বললেন আবুব তুমি কিভাবে দাবি করতে পারো যে আমরা তোমার কাছে জাকাত দেবাহুল আলমিন তারপর এই জাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করুন তাদের সম্পদকে পবিত্র করুন এবং তাদের জন্য দোয়া করুন আপনার এই দোয়া তাদের প্রশান্তি এটা নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহ রসুল ইসলামকে এই যুক্তিটা কিন্তু শক্তিশালী যুক্তি কিনা আপনারা কি মনে করেন বক্তব্যের দিক থেকে অত্যন্ত মজবুত বক্তব্য নিয়ে এসেছে হ্যাঁ কোন আয়াত নিয়ে এসেছে মজবুত বক্তব্য নিয়ে এসেছে এটাকে বক্তব্য মানে পুঁজি করে এই বক্তব্যকে আরো একটা বিশাল গোত্র অংশ লোক ইসলাম গ্রহণ করার পর এই বক্তব্য নিয়ে আসে তারা আমরা ডাকাত দেবো না ডাকাত করি কিন্তু তুমি দেখাত নেওয়ার অধিকার রাখো যেহেতু আল্লাহ তারা এখানে নির্দেশ কাকে কসম সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য দেখাচ্ছে তার সাথে আমি লড়াই করবো কিন্তু আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসে আপনি এদের সাথে লড়াই করবেন এরা বলতেছে লা এরা নামাজ পড়তেছে এদের সাথে আপনি লড়াই করবেন এটা কিভাবে সম্ভব ده কিভাবে পারে কিভাবে করতেছে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যদি তারা তোবাই করে এরপরে নামাজ সালাদ এবং তাহলে তোমাদের বাই হবে দিনই হবে নয় বাই হবে না এরপর ফানসার হালদাহ করে দিলাম এতটুকু অবকাশ কারণ এই কোন ইমানদার ব্যক্তি ত্রী হবেন না যদি মনে করে থাকেন যে এর কিছু অংশকে আমি বিচ্ছিন্ন করে নিলাম না এটা মানলাম না এটা এ ইসলামের একটু বেকআপ তিনি আসলে মমিল হবেন কিরা তিনি আল্লাহ আপনাদের বুঝে আসতেছে কিনা হ্যাঁ এই কথাগুলো তুলনামূলক ভাবে কঠিন এটা কিন্তু সাধারণ আলোচনা হলে আমরা এগুলো করতাম না যেহেতু আগে বলে দেওয়া হয়েছে যে এখানে উপর আগে ক্লাস হয়েছে ভালো ক্লাস হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেকেই উপর মানে কিছু ধারণা ভালো আগে নিয়েছেন এর জন্য আমরা এই কথাগুলো জটিল জটিল করলাম এবং যে কথাগুলো তৌহিদের বাহিরি বিষয় এটা তৌহিদ আপনার কি হয়ে যাবে দেখেন তৌহিদ কিভাবে নষ্ট হয়ে গেছে কেবলমাত্র দেখাতে কারণে দেখাতে অস্বীকার করে নাই কিন্তু দেখাতে পরও এটা অস্বীকার করে নাই করছে বলছেন আবহাওয়া তুমি হক দাম না তোমার কাছে আমরা দেখার দেবো না আল্লাহ আমাদের নিচে কাপড় অহংকার করে আর অহংকার করে না পড়লে কোন সমস্যা নেই বিষয়টি বিস্তারিতভাবে জানাবেন অত বিস্তারিত বলার সময় নেই এক কথাই বলে দিচ্ছি সেটা হল এটি হারামের মধ্যে অন্তর্ভুক্ত কবির এটি কবিরাগুনা এর মধ্যে দুটি কথা আর জাহান্নামী শাস্তির কথা বলা হয়েছে মাত্র যে নিচে পড়বে সে অহংকার করবে না অহংকার না করে যে পড়বে তার শাস্তি কি সেটা জাহান্নামী সুতরাং এটা কঠিন তোমরা যদ্দুর জানি আমরা যোদ্দুর জানি এটা এটা আসছে এটা হচ্ছে যে অহংকার করে দিন কি করা হবে না আল্লাহ পবিত্র করবে না তার দিকে তাকাবেনা আরেকটা শাস্তি হচ্ছে যে অহংকার ছাড়া এমনি পড়বে তার জন্য সেটা হচ্ছে কত ভয়ঙ্ক শাস্তির কথা এসেছে কথা বুঝছে কিনা তাহলে আর বেশি দরকার আছে दोनों के सरसिंदी लाऊ कदू खार विषय माना की फरज না ফরজ তো অবশ্যই না কিন্তু সুন করেছেন আমি হাদিসের যত কিতা আমার নজরে পড়েছে একটা মানে কোথাও এই কথা আসে যে আল্লাহ রাসুলকে সাহিরা জিজ্ঞেস করছে আল্লাহ রাসুল সাল্লাচম করেছেন তিনি যেটা পছন্দ করেন সেটা পছন্দ করেন তারা ঠিক আছে ভালোবাসা তো সেখানেই আসে তিনি যেটা পছন্দ করেন সেটাই কি করতে হবে আপনাকে পছন্দ করতে হবে সেই আলোচনার মধ্যে একদম কথাগুলো আলোচনা করেছেন মাহারাম ছাড়া মহিলাদের সফর নিষেধ কিন্তু বর্তমান জগতে বিমানের মতো নিরাপদ সফরে মহিলারা মাহারাম ছাড়া সফর করতে পারবে কখনো পারবে না যদি তিন দিন তারা কি করবে না যেভাবে হাদিসের মধ্যে এসেছে সেটা বিমানে হোক অথবা বিমানের ছোট আরো কোনো সফর হোক যেহেতু আল্লাহ সাল্লাম দিয়ে গেছেন সেভাবেই করতে হবে কেউ যদি হাদিস বলে সেটা ভেরিফাই করে আমল করব না আমার আমল করে ভেরিফাই করব কারণ এই যুগে অনেক জাল হাদিস পাওয়া যায় একটু ক্লিয়ার করবেন হ্যাঁ এটা হচ্ছে এই যে কারো মানে হাদিস যদি বলা হয় তাকে এবং সেই হাদিসটা যদি তার মনে হয় যে আসলে কতটুকু বিশুদ্ধ তার এতটুকু অবকাশ হয়েছে তাকিক করার কিন্তু তাৎক্ষণিকভাবে যদি কোন হাদিস বলা হয় সেটাকে অস্বীকার করার কিনে সুযোগ নেই অস্বীকার করার কিনে সুযোগ নেই কারণ অস্বীকার করতে হলে তাকে দলিল দিতে হবে দলিল আসে বলবো যে মানে গ্রামের মানে লোক রিক্সা চালায় সে যদি বলে আদিস আমি আমার কাছে আমাকে একজন কোথায় আলোচনা করতেছিলাম বলতে আপনি যেটা আদি আছে কিনা আমি কি উত্তর আপনি তাকে কি উত্তর দিব আমি তো সহ হয়ে গেলাম তবে ভেরিফাই করা যদি তার অবকাশ থাকে তিনি করতে পারেন এরপরে যে উচ্চ ডিগ্রিধারী মহিলা যিনি আমার বন্ধু ছিলেন লাল সর্বদা ব্যস্ত থাকেন কিন্তু তার মেয়ে যে কখনোই जुरी प्रयोजन देखा करी मे कहीं प्रयोजन देखा करी तब मे हिंदू सिस्टेमे सजिए प्रदर्शन वस्तुबादी जो लाभ हो এ ধরনের বন্ধুদের সম্পর্কে আমার দায়িত্ব কি তাদের সাথে আমার মহামারাত কি হবে বন্ধুদের সাথে প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে অসীহত করা তাদেরকে উপদেশ দেওয়া বলা যে এটা হচ্ছে ইসলামের পরিপন্থী কাজ আমরা যেহেতু মুসলমান আমাদেরকে এই কাজ করতে হবে কিন্তু যদি এমনটি হয় যে তারা আপনার এই বক্তব্য আর মেনে নিতে রাজি নয় তারা এই বক্তব্য মেনে নিতে কি নয় রাজি নয় তাহলে আপনার জন্য যা রয়েছে তাদের সাথে সম্পর্ক কাঠ করা তাদের সাথে স্বাভাবিক সম্পর্কে চলে যাওয়া ঘনিষ্ঠ সম্পর্ক সুসম্পর্ক তাদের সাথে থাকবে না একজন মুসলমান হিসেবে সাধারণ মুসলমান হিসেবে যদি মুসলমান হয় থাকে সাধারণ মুসলমান হিসেবে তার সাথে যে আচরণ করা দরকার সেই আচরণ করা যায় রয়েছে আর যদি অমুসলিম হয় তাহলে অমুসলিম হিসেবে অমুসলিমদের সাথে কিন্তু সৌজন্যতা রয়েছে সেই সৌজন্যতা আমাদেরকে বজায় রাখতে হবে তবে ইসলামের খাতিরে মানে আমাদের পরিবেশটা মানে পুরাটাই এই ধরনের যে পরিবেশের কথা বলছেন এটা কিন্তু একটা পরিবেশ পুরা পরিবেশের ইসলামের খাতিরে কিছু কিছু সার দেওয়ার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে ইসলামের খাতিরে তাদের সাথে সম্পর্ক রেখে তাদেরকে যদি ইসলামের দিকে আনা যায় আসলে এই লোকগুলো ইসলামের বিদ্বেষী ব্যাপারটা এমন নয় তাদের কাছে ইসলামের কোন জ্ঞানই কনসেপ্ট এই নেই ধারণা নেই ইসলামের ভালো কোন ধারণা নেই বিভ্রান্তি তাদেরকে কিভাবে সত্যি দিকে নিয়ে আসা যায় আমাদের প্রচেষ্টা বেশি থাকা সেক্ষেত্রে আমি তো মনে করি অভাব ঠিক না এই লোকগুলোর যেমনি ত্রুটি রয়েছে আমাদের ত্রুটি কম নয় ঠিক না আমাদের ত্রুটি আছে আমরা আসলে কি সেভাবে বুঝাতে পেরেছি সমস্ত লোকের কাছে কথাগুলো সেভাবে তুলে ধরতে পারেনি আরো অনুরাগের সাথে আরো আন্তরিকতার সাথে আরো নিকটবর্তী হয় যদি কথাগুলো তাদের সঙ্গে উপস্থাপন করা যেত হয়তো অনেকেই গ্রহণ করতো হয়তো অনেকেই গ্রহণ করত কারণ এদের মধ্যে অনেক লোক আছে জাহেল একেবারেই জাহেল কিছুই জানেন এবং এইগুলো ধারণা এই যে কথাগুলো এই সম্পর্কে ঠিক না তারা মনে করছে তাকে পূরণ করতে হবে এই দাবিগুলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো যে তৌহিদের মূল শর্ত এই সম্পর্কে কতজনের জ্ঞান রয়েছে এই আমাদের এইগুলো সম্পর্কে আসলে লোকদেরকে আরো জানাতে হবে আরো চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের ইল্লা প্রতিদিন করে যার নামের অন্যান্য স্থান সেই উপত্যকার অনিষ্ঠতা প্রতিদিন সাতবার করে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ হ্যাঁ এবং এই উপত্যকার নাম হচ্ছে তুক যেমন বলা হয়েছে যে সেই তুকবে এবং আল্লাশন করে কি